মহাকাশ থেকে ইন্টারনেট কিভাবে নতুন স্যাটেলাইট সংযোগগুলি বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থাপনাকে প্রভাবিত করতে পারে এটি বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও শীঘ্রই বাস্তব হতে পারে বেশ কয়েকটি কোম্পানি পৃথিবীর যে কোনো স্থানে উচ্চকদের ইন্টারনেট অ্যাক্সেস প্রদানের জন্য নতুন স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জে ব্যাপকভাবে বিনিয়োগ করছে পরিকল্পনা হল নিম্ন ভূকক্ষপথে স্যাটেলাইট ব্যবহার করা অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের অপেক্ষাকৃত কাছে এই ধরনের কয়েক হাজার স্যাটেলাইটের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক দ্রুত ডেটা সংযোগ এবং প্রচুর পরিমাণে ডেটা স্থানান্তর করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে শীর্ষস্থানীয় কোম্পানি হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান যেটি ইতিমধ্যেই কয়েক হাজার স্যাটেলাইটের একটি পরিকল্পিত নেটওয়ার্কের জন্য প্রথম স্যাটেলাইট স্থাপন করেছে যাকে বলা হয় খিমেগা নক্ষত্রপুঞ্জগো আরও বেশ কয়েকটি মার্কিন কোম্পানি একই ধরনের পরিকল্পনা অনুসরণ করছে এর মতো তারা মার্কিন সরকারের সমর্থনের উপর নির্ভর করতে পারে তাদের প্রতিযোগিতা আসে চীন থেকে মহাকাশ প্রযুক্তি খাতের বৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলি ঘোষণা করেছে যে তারা তাদের নিজস্ব নক্ষত্রপুঞ্জ তৈরি করবে ড্যানিয়েল ভুয়েলসেন বলেছেন যে কি নতুন স্যাটেলাইট নেটওয়ার্কগুলির জন্য এই পরিকল্পনাগুলি বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামোর উপর ক্রমবর্ধমান চাহিদাগুলিকে প্রতিফলিত করে এবং এর রাজনৈতিক তাৎপর্য সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতা আজ বৈশ্বিক ইন্টারনেটে অ্যাক্সেস একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি মূল বিষয় তবে এর একটি রাজনৈতিক মাত্রাও রয়েছে আরও বেশি সংখ্যক দেশ ইন্টারনেটের অবকাঠামো এবং তথ্যের প্রবাহের উপর তাদের নিয়ন্ত্রণ কঠোর করার চেষ্টা করছে উনিশ শতকের শেষের দিক থেকে প্রথম টেলিগ্রাফ নেটওয়ার্ক নির্মাণের মতো তারা তাদের যোগাযোগের সম্ভাবনাগুলি প্রসারিত করতে চেয়েছিল তারা প্রযুক্তি এবং রাজনীতির সংযোগস্থলে বিশ্বব্যাপী তথ্য বিনিময়ের শর্তগুলির উপর প্রভাব বিস্তার করতে চায় ড্যানিয়েল ভুয়েলসেন যে গবেষণাপত্রটিতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন সেই গবেষণাপত্রের সমস্যা এবং সুপারিশ বিভাগটি দেখুন সূত্র ভুয়েলসেন ডি দুই মহাকাশ থেকে ইন্টারনেট কিভাবে নতুন স্যাটেলাইট সংযোগগুলি বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থাপনাকে প্রভাবিত করতে পারে গবেষণাপত্র তিন দুই হাজার বার্লিন একটি গবেষণা প্রতিষ্ঠান